মানবতা সমাধান সালামুকম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হিরমিনা মহামি ও আসহাবিহি আজমাইন বাদ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা রিয়াদ থেকে আলোচনা শুনে আসছি আজকে যে বিষয়ে আলোচনা হবে সেটি হলই দুনিয়ায়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 আমি নিচে নামছি সোম্মা কম এরপর উনি দানালেন ও বাতনুহু মাসুবিন বি আর ওনার অবস্থা ছিল যে উনি ক্ষুধার তার ওনার পেটে উনি পাথর বেঁধে রেখেছিলেন ওয়ালা বিয়ামিনু লা নাদুকু কান বলছি আমরা তিন দিন পর্যন্ত কোনো খাবার কোনো জিনিস চাকি নেই এই অবস্থায় না খেয়ে আমরা ক্ষন্দক্ষণ করছি ফা খাদান আল মেয়াওয়াল রসলাম সেই কুরালটি নিলেন ফা জারাবা ফালা ওয়া আউ আছেন উনি যে সেই শক্ত পাথরকে যখন উনি কোপ মারলেন তো সেটা টুকরা টুকরা হয়ে বালিতে পরিণত হয়ে গেল সেই পাথরটি টুকরো টুকরো হয়ে এটা চূন্য বিচন্ন হয়ে গেল এবং বালির মতো হয়ে গেল এটা ফাকুল আমি বললাম ইয়া রসুল্লাহ ইদান্লি ইলাল বাইত তো জাবির বলছে আমি যখন আল্লাহ রসুলামের এই অবস্থা দেখলাম যে খুদার তার ওনার পেটে পাথর বাঁধা অবস্থায় তো আমি ওনাকে বললাম আমি একটু বাড়ি যাচ্ছি আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দেন ফকল তুই নেমআই আমি বাড়ি যে আমার স্ত্রীকে বললাম নাবি মা বলছে আমি রসইসাল্লামকে যে অবস্থা দেখলাম তাতে আমার ধৈর্য আর কুলাই না আমি বাড়িতে আসি বলো খাওয়ার কিছু আছে কিনা। তার স্ত্রী বললাম জবের আটা ছেড়ে নিলাম হাত্তা জাহিল এমন কি যখন আমরা সেই গোস্তি ডেক্সিতে উঠালাম সোম্মা জাবি আজীন ওয়াদ বলছেন আমি যখন রসুল শাসমের কাছে আসলাম তখন আটাটিও প্রস্তুত হয়ে গেছে রুটি বানানোর জন্য এমন ছিল ডেক্সিটি যে সেটা পাক ছিল ফকুল তখন আমি বললাম তো আই বলছেন আমি যে ওনাকে বললাম যে সামান্য কিছু খাবার আছে তো আপনি এবং আপনার সাথে একজন অথবা দুইজন আমার সাথে আসবেন কওয়ালা তখন জিজ্ঞেস করেন কাম কামহুয়া কতটুকু খানা আছে ফা দাকার তুলা আমি যখন ওনাকে বললাম যে সামান্য কিছু জও আর ছোট্ট একটি ছাগল জবাই করেছি এতটুকু খানা আছে ফকাল তিনি বলেন কাথির এটা তো অনেক খানা তাই জীবন ঠিক আছে কুল্লাহ আনজে এল বোরমা একটা কাজ করো তুমি যে তোমার স্ত্রীকে বলো যে এই ডেকচিটা যেন চুলা থেকে না নামায় বলাল খুব জামিন আত্মানুর এবং রুটিটাও যেন চুলা থেকে না নামায় হাত্তা আতি আমি না আসা পর্যন্ত ফাকল এরপর তিনি বললেন কোমু ফাকাল মহাজির আনসার রসুলাম সকল মহাজির এবং আনসারদেরকে উনি বললেন তোমরা সকলেই আসো দাখাল তু আলৈহা ফাকুল উনি যখন এই এলান করলেন সকল মুজাহিদিনদেরকে যখন আসো জাবেরের বাড়িতে খাবার দাওয়াত আছে তো আমি পথ করে পট করে এসে স্ত্রীর কাছে বললাম বলছে কি সর্বনাশ আল্লাহ রসুল তিনিও আসছেন এবং ওনার সাথে যত মহাজির এবং আনসার আছে প্রত্যেকেই ওনার সঙ্গে চলে আসছে কয়লা তখন স্ত্রী বললো হালসা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 दावत दिव दावत वना शुद्ध दिबारा एक आन के दावत दीबे तो अदिक मानुष के दावत दिए जान बेहज जो ना करो तरह स्त्री एक कथा क्योंकि अल्लाह रसुल जो उन्नी निजे पक्ष के सबा के दावत दिए कथा जो तरह स्त्री शुने तकेंखाणे विषय शुने नहीं विधाय भलो जानें যে উনি কিভাবে মানুষদেরকে খাওয়াবেন আনাসুতাল তিনি বলেন যে আবু তালহা তিনি বলছেন উম্মুলাইমকে বলছেন আমি রসুল স্লামের আওয়াজটি শুনতে পেলাম একেবারে দুর্বল আওয়াজ আর আমি আওয়াজ শুনে বুঝতে পারছি রসুল সাহা ক্ষুধার্ত অবস্থায় আছেন মিন সেই ويسألت الناس فقالت أمام سلائم قالت أمام سلائم قالت أقراص من شعير ثم أخجت خمارا لها فلفت الخبز ببعضه ثم دستته تحت ثوب و ردتني ببعضه قالت جو آتار كيشو روتير كيشو آنشو واني تار ارنر بطري پيچي ستا أمار كاپور بطري دوکو دي أمار كي بطري دلن جي أي خواة نية تمي اللح رسولي قاسي پوچي آشو ফা দাহাবিহি আমি এই খাওয়াটি নিয়ে গেলাম ফা ওজাতু রসুল আল্লাহিল মসজিদ তো আমি দেখলাম রসুল্লা বসে আছেন মসজিদে মা আহ্ন এবং ওনার সাথে আরও অনেকে আছেন ফকম তু আমি ওনার কাছে পুছলাম ফক রসুল্লাহ সালাম তখন আল্লাহ রসুলাম বললেন আর আবু তোমাকে কি আবু তল্হা পাঠিয়েছে ফকুল তু নাম আমি বললাম হা ফক তিনি বলেন আলী তো আমিন খাওয়ার জন্য পাঠায়ছেনি সাকুলতু নাআম আমি فقال رسول الله صلى الله عليه وسلم قوموا فانطلقوا وانطلقت بين ايديهم তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকেই বললেন যে তোমরা সবাই চলো রাবী বলছেন আমি এবং সকলেই আমরা এভাবে যাওয়া শুরু করলাম হাত্তা জীতু আবু তালহা فاخبرতুহু আমি যে প্রথমে আবু তালহাকে খবরটি জানালাম فقال আবু তালহা আবু তালহা তখন বলল يا ام سلییم اے سلییمر ماں قد جا رسول اللہ صلی اللہ علیہ وسلم بن ناس ولیس عندنا ما نطعمهم اللہ رسول صلی اللہ علیہ وسلم بہت মানুষদের کے ساتھ ہمارے گھر آشن اور আমার অবস্থা হলো এই যে তাদের সবাইকে کھانا দেওয়ার পরিমাণ کھانا তো আমাদের মাঝে নেই সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা আমি তার সহযোগিতা করবেন আল্লাহর ওই ব্যক্তি জাহান নামে যাবে না কখনো যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে শেখ আব্দ কেউ যদি দিনের একটা অংশ আল্লাহর রাস্তায় পাহারা দেয় তাহলে সারা পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে উত্তম আল্লাহ বলছেন জগতের সফলতার জন্য ভরসা প্রতি রবিবার রাত সাড়ে দশটায় আর সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে ডায়ালগ ডায়ালগ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 এবং আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ معه الله রাসূল তার সঙ্গে সাক্ষাৎ করলেন hatta دخلا এমন যে দুইজনই فقال الرسول صلى الله عليه وسلم حلومي ما عندك يا ام سليم হে উম্মে সুলাইম তোমার কাছে যতটুকু আছে এটা আমার কাছে নিয়ে আসো فا بذلك الخبز ওই রুটিটি নিয়ে আসলো তার به الرسول صلى الله عليه وسلم ففتت বলেন আল্লাহ নবী ওই রুটিটাকে ছিirte বললেন فعصرت عليه ام سليم عक्का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 दुनिया स्वल्प जिन सन्तुष्ट कष्टर जीवन जापन कर ले आल्ला तला तरज की फजिलत वर्णना कर हादिस शुनेल्लाबीम सहबायकर क्षुधार तारणा जरा बेहूशन के मानुष पागल बत तो आल्लाबूलेंद के तुम पागल बोल यल्लाते जायर कर रेखे ये जो तुम्हारा देखते परते जानते তাহলে তোমরা এদের চাইতেও বেশি ক্ষুধার্ত থাকার চেষ্টা করতে তাহলে বুঝে আসলো যে আলমা আলু আল বানুন দুনিয়ার মাল এবং সম্পদ এটা মাত্র সৌন্দর্য মাত্র আর আল্লাহর নিকটে যেটা সবাব থাকবে নেক আমল থাকবে এটার প্রতিদান যেটা আল্লাহর নিকটে থাকবে সেটা অত্যন্ত মূল্যবান এবং সেটা চমৎকার হবে ইনশা আল্লাহ এপরে যেটা উদ্দেশ্য সেটা হল বাবুল قناهতি ওয়াল আফাফ ওয়াল ইকতিসাদ ফিল মায়েশাতে অল্প জিনিসের উপর তুচ্ছ মনে করে তার উপর ধৈর্য ধারণ করে থাকা ওয়াল আফাফ এবং মানুষের কাছে কিছু না চাওয়া ওয়াল ইকতিসাদ ফিল মায়েশাতে এবং জীবনযাত্রার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন قال الله تعالی আল্লাহ তাআলা وما من دابة في الأرض إلا على الله رزقها سورة هود سوية نمبر آيات الله تعالى قالت زمين ربور جوتو قولي جوتو شبا جنتو بيچارون كور چه بطيك رزق الله تعالى ربوري آج سبحان الله وقال تعالى, الله تعالى للفقراء الذين احصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف يحسبهم الجاهلو اغنية جرا تدير بشوية جاننا تدير بشوية جرا اغغو ترا تدير كي دوني بولي اكھايتو کري من التعفف منوشير کسته کسو ناا چاور جننو منوشير کسته کسو ناا چاور جننو تدير كي دوني بولي ترا اكھايتو کرتو دوني بولي بوجتو تعرفهم بسی ماهم تمی تدير كي تدير چنو دیکتو مي چنو فلدبه لا يسألون الناس الحافا তারা মানুষের কাছ থেকে তারা এভাবে বারবার তারা মানুষের কাছ থেকে চেয়ে বাড়ায় না সুরে আল্লাহ আরো বলেছেন আল্লাহ তালা তাদের গুণাবুলি বিষয়ে বলছেন লোক যারা নাকি আল্লাহ রাস্তায় দান খয়াত করে লাম ইউসরিফু তারা ইসরাফ করে না বরাবরি করে না ওয়ালাম ইয়াকতুরু এবং কোমও করে না ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা এবং বেশি আর কোমের মাঝে মধ্যম পন্থা তারা অবলম্বন করে একবারে বেশিও না একবারে কম না যতটুকু প্রয়োজন এভাবে তারা খরচ করে তারা যেমন জীবন করে وقال تعالى وما خلقت الجن الا ترى يقولছেন ওয়া মা খালাকতুল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 আবু হরেরা রাজিয়ালাহালাম তিনি বলেন রসুরাম বলেছেন যে অধিক বেশি সম্পদ হওয়ার নাম ধনী নয় অধিক সম্পদ কারো কাছে থাকার নাম ধনী নয় আলান মনের ধনাট্যটাই হল বড় ধনী মন বড় হওয়াটাই হলো এটাই বড়ো ধনী ওয়ান আব্দুল্লাহনি আমরিন রাজিয়াল রসুর আল্লাহাম কল قد افلح من اسلم ورزقه كفافا وقنعه الله بما آتاه رواه مسلم عبد الله بن عمر بن عاص رضي الله تعالى عنه তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি সফল হয়ে গেল যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে এবং তাকে যথেষ্ট পরিমাণ প্রয়োজন অনুযায়ী তাকে রিজিক দেওয়া হয়েছে এবং আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট রেখেছেন আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে তার উপর সে সন্তুষ্টও হয়েছে এই তিনটা গুণ যাদের ভিতরে আছে তাদেরকে সফল এবং কামিয়াবি বলেছেন ওয়ান হাকিম বিন হেজাম হু কাল সাল তু রসুল আল্লাহাম ফ আতোয়ানি হাকিম বিন হেজাম রাজি আল্লাহ তিনি বলেন আমি রসুরুল্লাহামের কাছ থেকে কিছু চাইলাম তো উনি আমাকে সেটা দিল তোমা সআল তুহ ফানি এরপরে আমি আবার চেয়েছি উনি আবার আমাকে দিয়েছেন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 واليد العليا خير من اليد السفلى আর উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম বেশি واليد العليا অর্থাৎ যে দান করে আর যে দান নেই قال حكيم حكيم বললেন فقلت يا رسول الله والذي بعثك بالحق لا ارزق احدًا بعدك شيئًا حتى افارق الدنيا يا الله الرسول الله عليه وسلم আজকের আর আমি কোনদিন কারো কাছ থেকে কিছু আমি চেয়ে নিব না আনহু। তিনি হাকিমকে ডাকতেন কিছু দেওয়ার জন্য কিন্তু তিনি তার কাছ থেকে কিছু নিতে অস্বীকৃতি জানাতেন এবং তিনি গ্রহণ করতেন না সুম্মা ইন্না আনহু দা আহুহ ফাহু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 এটা যখন আমি তাকে দেওয়ার জন্য চেষ্টা করছি সে অস্বীকৃতি জানাচ্ছে মৃত্যু পর্যন্ত আল্লাহ থেকে এই যে কথা শুনেছে যে চাওয়া যে উনি নিন্দাবোধ করেছেন বেশি চাওয়া ভালো না এই বক্তব্য শোনার পর কোন দিন আর সে কারো কাছ থেকে কিছু নেয় নেয় সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী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 তারা আমলে পরিণত করে দিলেন এবং তার জীবনে আর কোনো দিন উনি কারো থেকে আন নিলেন না তো তাদের উদাহরণটা কি কেমন যে তারা সামিয়ে না ও আতা আল্লাহ রসুলের মুখ থেকে একটি কথা শুনেছি সঙ্গে সঙ্গে সেটা তার জীবনে বাস্তবায়ন করেছে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আজকের আলোচনা এখানেই শেষ করছি এ বিষয় বাকি আলোচনা পরবর্তী বৈঠকে আসবে ইনশাআ আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন ও আখির উদ্দাওয়ানা আলহামদুলিল রবমিন আসসালামাইকুম বরহমুল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 পাঠিয়ে করুন ডোনেশন এবং মহিলা সাহাবিদের ইমান ছিল পরিপূর্ণ তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল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 প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিশ বাংলায়